আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বাংলার পক্ষ থেকে যে যেখানে আছেন কাছে দূরে দেশে প্রবাস সবাইকে জানাচ্ছে আন্তরিক মুবারক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রুম অলকোর আন সিরিজ তারই একটি অংশ এজাজ আন চলমান আমরা এজাজ আন আশা করছি আজকে শেষ করে নতুন আরও একটি বিষয় আমরা প্রবেশ করতে পারব সেই বিষয়টির কথা আপনাদেরকে বলে রাখি দুঃখজনক হলু সত্য খুব বেশি দিনের কথা নয় অল্প কিছুদিন হবে দশ বিশ বছর বা তার চেয়ে বেশি একটি ফেতনার মতো একটি রোগ আমাদের সমাজে চালু হয়েছে সেটা হচ্ছে কোরআন লিখনের ক্ষেত্রে আরবি বর্ণের কে করে ভিন্ন বর্ণে কোরআন লিখন যার কুফল আমি আপনাদেরকে বলবো। এবং দৃষ্টি দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু বৈধ সে সম্পর্কে আলোচনা করব এ সম্পর্কে ওলামা এ কাম এবং বিশ্বের বিভিন্ন সংস্থা কি বলেছে আমি সেটাও তুলে আনার চেষ্টা করব সেটাও হয়তো আমাদের কয়েক পর্ব লাগবে দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং এর কুপ্রভাব থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি আল্লাহ সেই তৌফিক দিন তো চলুন আমরা এজাজুল কোরআনের যেই কারণগুলো আলোচনা করেছিলাম তার শেষ পয়েন্ট যেটা ছিল সেটাতে আমরা যাব তার আগে কোরআনের বিআকেরামদের যে বর্ণনার কথা বলেছি সেটা এসেছে আল্লাহর পক্ষ থেকে যেটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জানতেন না এই জন্যই আল্লাহ রবুল্ আলমিন রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জন বা লেখা পড়া থেকে দূরে রেখেছেন কারণ স্বয়ং আল্লাহ রাবুল আলমিন জিবরিল আমিনের মাধ্যমে রসুলকে জ্ঞান দান করবেন এই জন্যই কোরআনের প্রথম শব্দ ছিল এখরা যিনি জ্ঞানের মালিক তার নামে পড়তে হবে তিনি কে বিসমের তোমার পরিগারের নামে কে সেই পর্ব দিগার আল্লাহ খালাক যিনি সৃষ্টি করেছে। की सृष्टि करा विश्व सृष्टि करी आपनी आई सृष्टिर मजे प्राणीकूल आई सृष्टिर मजे आसमान आ जमीन आल्लाब आलमीन एक बड़ दिए कित शुरू कर प्रथम सबक दी हबीब के रसुल्लाह सलाम जी प्रतिष्ठानिक भाव्यो भाव से ज्ञान लाभ करत काफे मुश्रिक नबी दे यू घटना बोझानो खूब कठिन होते আল্লা পাকিপূর্বে যদি তা ঘটত তাহলে এই বাতিল সন্দেহের অবকাশ পেত তারা সন্দেহ মানুষের মধ্যে ঢুকিয়ে দিত কিন্তু আল্লাহ সেই সুযোগ দেননি তাদের সামনের মানুষটি তাদের সামনে লালিত পালিত আশ্রিত সব যে মানুষটি তারা জানে সে এত সুন্দর সুন্দর কথা বলবে কল্পনাত আর সেজন্যই আল্লাহ রবীন্দন সে দায়িত্ব গ্রহণ করেছেন এইভাবে আল্লাহ রবাহিন আরো বলেছেন আমি এইভাবেই আয়াত নিদর্শনগুলো তাদের সামনে উপস্থাপন করছি হ্যাঁ তারা বলতো যে কি দারাস্তা সে তো লেখাপড়া করেছে শুধু তাই না তারা রসুল্লাহ অপবাদ সেটাও খণ্ডন করেছেন লিসানির দিকে ইঙ্গিত করা হয়েছিল সে একজন রোমের কৃত দাস ছিল তার কথা বলা হয়েছিল তার কাছে গিয়ে নভিজি পড়া হয়ে গেছে তাদের ধারণা এই আল্লাহ পাক বলছেন যে সে তো আজমে সে আরবের কি বুঝে সে আরবি কতটুকু আয়ত্ত করতে পারে আল্লাহ পাক সেটা খুঁড়িয়ে দিয়েছেন এক কথায় বলা যায় যখন আনে পাকের মধ্যে পূর্ববর্তী জাতিসমের ঘটনা আম্বিয়াদের ঘটনা বলি একমাত্র আল্লাহ পাকেরই জানা ছিল আর টেনেই রহির মাধ্যমে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে জানিয়েছেন যেটা রসুল্লাহ সাল্লাহ আলু পক্ষে ওয়াহের পূর্বে জানা সম্ভব ছিল না এটাই কোরআনের সাহ এরপর আরো একটি বিষয় সেই বিষয়টি হচ্ছে সাহিত্যের মান থেকে সাহিত্যের মানদণ্ডে কোরআন সুপ্রিয় দর্শক এই বিষয়টি আগেই আমি একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সাহিত্যের যে মান এই মান সম্পর্কে আমার খুব একটা বেশি ধারণা নেই কিন্তু যতটুকু আমি পড়েছি জেনেছি আলহামদুলিল্লাহ তার আলোকে বলছে যে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করেছে কোনো বিষয় না আমি সেটা পারি যে কি আলফিল উমাল ফিল ওয়ামা আদ্রা কামাল ফিলু মন একবারে। তখন সে বলতেছে তার একটা লম্বা সৌর আছে রচনাও তো মানুষ লিখতে পূর্ণ ভাবে এইভাবে তৎকালীন সময়ের বড় বড় সাহিত্যিকরা চেষ্টা যে করেনি এমনটি নয় কিন্তু তারা কিছুতেই কোরআনের কোন আয়াতের সমকক্ষ হতে পারেনি এই জন্যই তো আল্লাহ রব আল তার কালাম দেখেই তিনি বর্তমান সময় আমরা দেখছি আগেও আমরা দেখেছি প্রথিত যশা লেখক বৃন্দ কোনো দিন এই কথা দাবি করতে পারেননি যে আমি যা লিখছি মহাসত্য এটা খন্ডানোর মতো কারো শক্তি নেই বরঞ্চ অনেক প্রতিখকের লেখা আছে যে প্রথম এডিশনে যা লিখেছেন দ্বিতীয় এডিশনে সেটা সংশোধন করেছেন আল্লাহ আকবার। কিন্তু কোরআন এটার এডিটিং এর প্রয়োজন নেই যা নাজিল হয়েছে তাই এখনো তাই সামনে তাই থাকবে দেখুন কাজী রাহেমাল শেফাবি তিফ ও হকুল মুস্তফা একটি গ্রন্থ আছে তার সিরাদ গ্রন্থ সেখানে এই মসজিদার কথা বলতে গিয়ে তিনিও বলেছেন যে দেখো আল্লাহ রাবুল্লা আলমিন কাফির দেখ অনেক সুযোগ দিয়েছে প্রথমে কোরআনের কথা বলেছে তারপর ঠিক আছে দুইশত ছিয়াশিটি আয়াত আছে সুরাই বাড়া প্রায় আড়াই পাড়া চল্লিশ আট আটচল্লিশ পৃষ্ঠা অগ্রহণযোগ্য তাই ওলামায়াম সবাই এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে এই মজে মানে ছোট সুরা অনুরূপ হতে হবে আমি বলেছিলাম না কোরআনে পাকের সবচেয়ে দীর্ঘ সুরা হচ্ছে সুরাতুল বাকার আর সবচেয়ে ক্ষুদ্রতম সুরা হচ্ছে এটা অনেক সময় আমরা ছেলেদেরকে এদেরকে প্রশ্ন করি বিভিন্ন প্রশ্ন হচ্ছে কি সুরাতুল কৌসের একটি লাইন দেখুন লম্বা লম্বা করে লিখলে বড় করে লিখলে সেটা ভিন্ন কথা আয় সংখ্যা কত মাত্রিকা তিনটি সর্বমোট দশটি শব্দ আর এই দশটি শব্দ সুরে কৌসের মধ্যে পুরো ইতিহাস রেখে দিয়েছে আল্লাহ একবার কেন আল্লাপাকলেন ফাসলের অর্থ কি এই যে সালাত হয়েছে সেটা অনেক প্রমাণ করেন ওয়ানহার কোরবানির কথা বলা হয়েছে ইন্মার শত্রু হুয়াল আক্তার তারাই হবে নির্বংশ কেন এই কথা বলা হয়েছে ইতিহাস শুধু এখানে আমরা ওই ইতিহাসের দিকে যাব না এই ছন্দ মিলানোর শেষেরা আছে এই যে মানে ছন্দ মিলানো আমরা যখন আলোচনা করি আমরা যখন কি জানি বলি লেখালেখি করি তখন এই ছন্দ মিলিয়ে আমরাও কিছু লেখার চেষ্টা করি হয়তো অনেক সময় পারি তিনটি আয়াতের সমষ্টি সুরায় কৌসারকে নিয়ে আসো ওলামেকার দরকার নেই এটাই যথেষ্ট করছে কেউ পারে আচ্ছা কোরআনের যে চমৎকার ছন্দগুলো আছে এভাবে তারাও আবির্ভূত হয়ে গেছে তারা নিজের অজান্তে এসে দেখুন কোন মহাশক্তি তাকে ইমানদার হতে বাধ্য করেছে আবেদন ওর আনের অ্যাপ্লিকেশন ওর আনের প্রভাব দ্বারা তিনি এতই প্রভাবিত হয়েছেন যেখানে তিনি গিয়েছিলেন রসুল্লাহ আলী হত্যা করার উদ্দেশ্যে সেখানে তিনি গিয়ে উপস্থিত হলেন রসুল আলী সেবক হিসাবে একজন উম্মিস কিভাবে সম্ভব হলো ঘটনা আমি বলতে যাচ্ছি না সেই কোরআনের আয়াতিত কোরআনের ছন্দ কোরআনের বর্ণনা কোরআনের বাচন ভঙ্গি কোরআনের শব্দ চয়ন কোরআনের প্রভাব সব কিছুতে এমন ভাবে মুগ্ধ হয়ে গেলেন হেজত অমর রাজি আল্লাহ তালা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন যাকে আমি হত্যা করতে যাচ্ছি আজ তার কাছে গিয়ে আমি নিজেকে সমর্পণ করব। অনেক ঘটনা নিশ্চয়ই শুনেছেন তাই না এই ঘটনাটা আপনাদের জানা আছে নতুন করে বলার আমার কিছু নেই তবে আয়াতগুলো আপনাদেরকে না শুনিয়ে পারলাম না আয়াতগুলোর চমৎকার এক ছন্দ আছে সুরায়ন আমরা সুরায় শুনবো যে কারণে আয়াত গুলোর কারণে হাজতল্লাহ ইসলামে আকৃষ্ট হয়েছিলেন সে আয়াতগুলো শুনবো তবে আমিফ মদানি আর আপনারা দেখছেন বাংলা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 বোন ফাতেমার কাছে তিনি ধরা খেলেন যাচ্ছিলেন অন্য কাজে সেটা আপনাদেরকে জানিয়েছে সেখানে তিনি পড়ছিলেন কাগজের টুকরুর মধ্যে লেখা অনেকগুলো আয়াত তার মধ্যে ছিল কি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 সম হসন বস রসুল দরবারে কি রসুল সামনে সমর্পিত হল ইমানদার হয়ে গেল কি ছিল এই আয়াতগুলোতে অনুরোধ একটু দেখে আয়াত দেখুন গবেষণা করুন আমরাও তেল করি তারাও তেল আওয়াত করেছে আকাশ পাতাল বেশ কম হয়ে গেছে এর অর্থ আল্লাহ ভালো জানে মা আনজল্না আলি কাল করুন আল্লাহ একবার হে রেসুল আপনার কাছে আমি কোরআন এই জন্য কোরআনকে যারা ধারণ করছি যারা তাদের উন্নতির পথে অন্তরায় কোরআন কি আমাদেরকে ব্যাকডেট হওয়ার জন্য নাজিল করেছে আল্লাহাক আল্লাহ রসুলকে সে কথেই আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছে আমাদের জন্য সেটা প্রযোজ্য প্রিয় ভাই বোন এই কোরআন আমাদেরকে সামনের দিকে নেবে পেছনের দিকে নয় এই কোরআন আমাদের সৌভাগ্যের চবিকাঠি দুর্ভাগ্যের নয় যারা আল্লাহ রয়ে গেছে উপদেশ উর্ন জমিন যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এটি নাজিল কৃতমান তিনি কে আর রহমান على الرجل collapse جنور رؤية افتاح على الرجل تنزيلا من خلق الارض والسماوات العلا الرحمن على الرجل ترقو مطاك له ما في السماوات وما في الارض الزمين وآسمان جاكتوا اسببوا كشور مالكتنين وما بينهما ارماش جاكتوا اسبوا تر مالكتنين وما تحت السرا ماتي الششبرانت جاكتوا اسبوا تر مالكتنين সেটা তো শোনেনি আল্লাহাক তারপরও আপনি অন্তরে যদি কোনো কথা গোপন রাখেন সেটাও আল্লাহাক জানেন জানেন তিনি কে আল্লাহু একমাত্র তিনি ছাড়ার কোন কেউ নেই এবাদতের যুগ আর কাছাকাছি আসবে এজন্যই সবসময় একটা কথা বলা হয়ে থাকে যে সময়ে যে নবী এসেছেন তাকে ঠিক সেই মজিজেই দেয়া হয়েছে যেগুলো সেই সময় প্রচলিত ছিল মুসা আলি ইসাল্লামের সময় জাদুর প্রচলন ছিল এই জন্য মুসা আলি এমন এক মুজিজা দেয়া হয়েছে যে জাদুকররা তার সামনে মাথা নত করে দিয়েছে অপরদিকে ঈসা আলী ইসলামের সময় রোগ ব্যাধির নিরাময়ের প্রচলন ছিল আল্লাহ পাক ঈসা আলী ইসালামকে এমন মসজিদা দিয়েছেন যেটাতে সবাই হতবাক হয়ে যায় আল্লাহর নাম নিয়ে হাত ছুলে কুষ্ঠ রুগীর গায়ে ভালো হয়ে যেত অন্ধ ভালো হয়ে যেত আল্লা কবর থেকে উঠে যেত আবার যেত যখন তার আগমন ঘটে তখন আরবের ঐতিহ্য কি ছিল অন্যান্য ঐতিহ্যের পাশাপাশি ঐতিহ্য নিয়ে তারা গর্ব করত সেটা ছিল সাহিত্য আরবি সাহিত্যের ব্যাপারে তাদের উপরে আর কেউ ছিল না আল্লাহ পাক সেই সাহিত্যকে কেন্দ্র করে কোরআন নাজিল করলেন কোরআন সাহিত্য গ্রন্থ নয় কোরআন কোন অবলম্বনে জন্নতের রাস্তার প্রদর্শন করবে যে কোরআন আপনাকে কোথায় অন্যায় কোথায় জলুম এবং কোথায় আপনার অত্যাচার ইত্যাদি আছে সেই রাস্তা প্রদর্শন করবে বলে দেবে যে পথ যদি তুমি অবলম্বন করো তাহলে তোমাকে মান দিয়েছেন সাহিত্যের মান যেই সাহিত্যের মানে আরবের সবচেয়ে বড় বড় পন্ডিতরা পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছে অলিদ এবনুল মুহিরার ঘটনা নিশ্চয়ই ভুলে যাননি যেই অলিদ এবনুল মুহিরাকে আরবেরা অনুরোধ করেছিল যে কিছু একটা বলো কি বলেছিলেন সবসময় ঊর্ধ্বমুখী হবে এ পর্যন্তই বলে আমরা আজকে পর্বের আমরা ইতি আমরা এখন একটি নতুন পর্বে চলে যাইছি এই পর্ব সম্পর্কে একটু আগে আপনি আমাদেরকে কিছু বলেছিলাম সেটা হচ্ছে কিতাবাতুল কোরআন কিতাবতুল কোরআন সুপ্রিয় দর্শক জাম কোরআন যারা শুনেছেন তারা নিশ্চয়ই মনে করতে পারছেন যে কোরআনের লিখন এটা রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সময়েই শুরু হয়েছে এবং কিভাবে লিখা হবে সেটা তখনই নির্ধারিত ছিল এরপর হাজরত আবুকরদ্দু তাল আন হুসেটাকে আবার লিপিবদ্ধ করিয়েছেন সেটাকে নিয়ে গেছে আমি বলতে এখানে কিভাবে সম্পৃক্ত সেটা ভিন্ন বিষয় কিন্তু যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থিত করতে চাচ্ছি এটা আগেই বলেছি সোজা কথাই যেটা বলা যায় সেটা হচ্ছে অনারবি বর্ণে কোরআন লেখন অনারবি বর্ণে পৃথিবীতে কতগুলো ভাষা আছে যারা ভাষাবিদ এ প্রসঙ্গে গবেষণা করেছেন কারো কারো মতে ছয় হাজার ভাষা আছে মূল ভাষা পরিভাষা তারপর উপভাষা সব মিলে স্থানীয় ভাষা সব মিলে আবার কেউ বলেছেন যে চলমান আছে প্রায় সাড়ে তিন হাজার আমার কথা হলো যত ভাষাই থাকুক না কেন একদিকে আরবি আর একদিকে অন্য সব ভাষা আরবি আরবি কোন ভাষার তুলনা নাই। এই আরবির হরফগুলো যেমন সকল আরবকে ঐক্যবদ্ধ করেছে এই ভাষাটাও সকল আরবকে ঐক্যবদ্ধ করেছে আল্লাহ আল্লাহাক এ কোরআনকে তার কালাম দিয়ে সম্মানিত করেছেন কোরআনকে আর আরবি কে সম্মানিত করেছেন এই কোরআনের ভাষা হিসাবে গ্রহণ করে সুপ্রিয় দর্শক তো এই ভাষা আল্লাহ রাবুল আলমিনের একটি দান এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোরআন লেখার ক্ষেত্রে কোন বর্ণ অবলম্বিত হবে অবশ্য সেটা দেখার বিষয় আছে কারণ এর সাথে অনেকগুলো বিষয় জড়িত সুপ্রিয় দর্শক আজকে আর সে বিষয়টি বিস্তারিত আলোচনা করা সম্ভব হলো না আমরা শুরু করেছি ইনশাআল্লাহ আগামী পর্বের উপর আমরা বিস্তারিত আলোচনা করব প্রয়োজনে কয়েক পর্ব হলেও কারণ বিষয়টি খুব ভাবিয়ে তুলেছে। সবাইকে এই ব্যাপারে ভাবতে হবে যে আমরা কোন দিকে যাচ্ছি ওর আন করব করবো কি ভাবে আরবিতে না বাংলায় না ইংরেজিতে না হিন্দিতে না গুজর এটি আমাদেরকে ভাবতে হবে তো ইনশা আল্লাহ পরবর্তী পর্বে এই প্রসঙ্গে আমরা আলোচনায় আসছি আর এই জাজুর কোরআন সম্পর্কে যা জানলাম শুনলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই কোরআনের উপর আমুল করার তৌফিক দান করুন প্রিয় নবী রসুল্লাহ সাল আলি ও আমাদেরকে যেভাবে চলতে বলেছেন আমরা যেন সেভাবে চলতে পারি আল্লাহ দরবারে সেই তফিক কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন ওসলিল্লাহ আলা মোহাম্মদ ও আলাম ওসসালামু আলাইকুম রহমতুল্লা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 बीस टीवी मानवतार समाधान आपनदर डोनेशन और zakat पाठिए दि 20 टीवी के समर्थन करुन डोनेशन एवं zakat पाठनो ठिकाना आईआरएफाय अल्ट्रायन बैंक क्वाड्रन कोर्ट 48 गल्थोर पे रोड बर्मिंघम यूके पोस्ट कोड बी1518 शॉर्ट कोड 300083 स्विफ्ट बीआईसी कोड आईबीओ बीजीपी डबल टू आईबैन जीबी52 एलोओ आईडी 30963401